তোমরা সেই সংবাদটি যাচাই বাচাই করো সেই সংবাদ যাচাই বাচাই না করে তোমরা বিশ্বাস করিও না এই আয়াত হচ্ছে উসুল হাদিসের ভিত্তি উসুলে হাদিসের মূল ভিত্তি এই আয়াত दिस बोलने सुबह पवित्र कुराणी खबर तक तुम्हारा खबर के जाचाई बाचाई करो तर खबर विश्वास स्थापन करो सम्मानित उपस्थिति गल संक्षिप्त आलोचना जयीफ ए जाल हादीस विशेषकर मिथ्या हादिस बार बर्णना करार भयहता एबार संक्रांत आलोचनाफ आदि गुरुत्पूर्ण किोट अपन सामने पेश कर चेष्टा कर इनशा अल्लाह अबू हातेम आरजी दुशो सतर हिजड़ीते मारा गहदेश महदेश দুইশো সাতাত্তর হিজড়িতে মারা গেছেন আবু হাতেম তিনি তার কিতাব আল মারাসিন যে মারাসিল গ্রন্থে তিনি শুধু ওই সমস্ত রাবিদেরকে জমা করেছেন যারা মুরসাল হাদিস বর্ণনা করে তাদেরকে এই গ্রন্থে জমা করেছেন এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন লা মুরসাল হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না। বিল আসানি আসে জেনে রাখো হে দুনিয়ার মানুষ হাদিস ছাড়া অন্য কোন হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না অন্য কোন হাদিস দ্বারা দলিল গ্রহণ করা গ্রহণ যোগ্য হবে না ইসলামী শরিয়তে উপর নির্ভর করা যাবে না জয়ী ফাদিস গ্রহণ করা যাবে না তার এই কথা তিনি তার মজমু আফাতার মধ্যে উল্লেখ করেছেন ইবনুল হাজাম রাহিমা বলতেছেন এইভাবে বড় বড় মহাদিসের কল রয়েছে মন্তব্য রয়েছে যে জয়ী হাদিসের ওপর আমল করা যাবে না কিন্তু যারা জয়ী ফাদিসের উপর আমল করতে বলে তাদেরও কিছু দলিল আছে তাদের দলিলের আগে আমরা জানি যে কোন কোন মফাদিস জয়ীফ হাদিস গ্রহণ করতেন এবং তাদের কি কি অপশন আলোচনা যদিও একটি ইলমি কিন্তু আমি আশা করি আপনাদের উপকার হবে মনোযোগ দিয়ে শুনলে উপকার হবে ইনশাআ আহমাদ বিন হাম্বাল রাহেমাহুল্লার পক্ষ থেকে ইবনুল তাইম আল জৌজ তার গ্রন্থ মধ্যে বলতেছেন যে ইমাম আহমদ রাহেমা হুল্লা জয়ীফ হাদিসকে মানুষের মতের উপর তেয়াসের উপর প্রাধান্য দিতেন ইমাম আহমদ হাম্বাল দুইশো একচল্লিশ হিজিরিতে মারা গেছেন দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি কেয়াসের উপরে মানুষের রায়ের উপরে মানুষের চিন্তার উপরে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন ঠিক তেমনই আবু হানিফা রাহেমাহুল্লাহ তার তার কথাও ইবনু হাজাম রাহেমা তার গ্রন্থ আল এহকামের মধ্যে বর্ণনা করছেন নকল করছেন যে আবু নিকটে রায় এবং জয়ীফ হাদিস প্রাধান্য পেত উদাহরণ উদাহরণ দেখেন আবু হানিফারহেমাহুল্লার নিকটে কেউ যদি সালাতে অট্ট হাসি দেয় কেউ যদি সালাতে অট্ট হাসি দেয় তাহলে তার সালাতও নষ্ট হবে অজুও নষ্ট হবে কেউ যদি সালাতে অট্ট দেয় তাহলে তার সালাতের মধ্যে কথা বললেও অজু নষ্ট হয় না যেখানে কথা বললে অজু নষ্ট হয় না সালাত নষ্ট হতে পারে কিন্তু অজু নষ্ট হয় না সেখানে হাসলে কিভাবে অজু নষ্ট হয় এই জন্য হানাফি ভাইদের নিকটে আমি অনুরোধ করতে চাই যেখানে আবু হানিফ রাহিমা কেয়াসের উপরে মানুষের রায়ের উপরে জয়ী ফাদিস প্রাধান্য দিয়েছেন সেখানে আমরা কিভাবে জয়ি হাদিসকে। রে আমল করতে পারি এটা কি হানাফি মাঝহাব যেখানে আবু হানিফ রাহিম্লা জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন মানুষের রায় এবং কেয়াসের উপরে সেখানে সহি হাদিসের উপর আমল তার নিকটে কতটা গুরুত্ব রাখে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এই দুইজন রায় এবং মানুষের মত কোন একটা যেখানে আর একদিকে জয়ী ফাদিস আছে তখন মানুষের রায় এবং মতকে ফেলে দিয়ে জয়ী ফাদিস গ্রহণ করতেন আহমদ বিন হাম্বাল এবং আবু হানিফ রাহেমাহুল্লা যারা জয়ী ফাদিসকে ফাজা আমলে গ্রহণযোগ্য বলেন তাদের দলিল হচ্ছে ইমাম খতিব বগদির গ্রন্থো আলকফাফিম র এই গ্রন্থের মধ্যে ইমাম খাতিবাকদাদি একশো চৌত্রিশ পৃষ্ঠায় আব্দুর রহমান বিন মাহাদি এবং আহমাদ বিন হাম্বাল এই দুইজন বড় মহাদ্দিস থেকে একটা কথা নকল করেছেন সেই কথাটা হচ্ছে ইদার হারামি যখন আমরা হালাল এবং হারাম বিষয়ে কোনো হাদিস বর্ণনা করি তা সাদ দাদনা তখন আমরা কঠোরতা অবলম্বন করি শক্ত মজবুত হই কঠোরতা অবলম্বন করি কঠিনতা অবলম্বন করি অত সহজে ছাড় দিই না ওই ইদারা ওয় ইনাফি ফাদ আম আর যখন আমরা ফাজাইলে আমলে কোনো হাদিস বর্ণনা করি আমলের ফজিলতে কোনো হাদিস বর্ণনা করি তা সাহাল না তখন আমরা একটু ঢিল দেই তখন আমরা একটু ছাড় দেই তখন আমরা অতটা কঠোরতা অবলম্বন করি না কে বলতেছেন আহমদ বিন হাম্বাল বলতেছেন আব্দুর রহমান বিন মাহদি বরনা বলতেছেন নকল করতেছেন কে ইমাম হাতিবাগদাদি তার গ্রন্থ আল এইটা হচ্ছে যারা ফাজায়েল আমলে মধ্যে জয়ী ফাদিস মানতে চায় তাদের সবচেয়ে বড় দলিল তাদের সবচেয়ে বড় দলিল এই দলিলের খণ্ডনে এই যুগের বর্তমান যুগের দুইজন মহান মহাদ্দেশ নাম মুখস্ত করে রাখবেন একজনের নাম আপনারা মুহাম্মাদ জানেন্লাহ তার নাম আপনারা জানেন আর একজন করে গেছে তার নাম আপনারা জানেন না আব্দুর রহমান ইবন ইয়াহিয়া আল আলিমি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আল আনোয়ারুল কাসিফা এই গ্রন্থে তিনি মিশরের একজন বদ বেয়াদব মু হাদিস একটা বই লিখেছিল আল আজওয়া আলা সন্না আল মোহাম্মদ ইয়া যেই বইয়ে হাদিসকে অস্বীকার করা আবুহ রাজি আল্লাহ তাল আনহুকে গালি দেওয়ার মতো মহা মহাজঘন্য অপরাধ করেছিল মুনকিরে হাদিস আবুরাইয়া ওই গ্রন্থের জবাবে আব্দুর রহমান আল্লিমি বই লিখেছেন আল আনোয়ারুল কাশেফা এই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো যারা ফাজ এত সূক্ষ্ম বিষয় তিনি ধরেছেন যা সহজে নজরে পড়ার নয় কিভাবে ধোকা দেয় ধোকা দেওয়াটা হচ্ছে আহমাদ বিন হাম্বাল আর আব্দুর রহমান বিন মাহাদি বলেছেন আমরা যখন হাদিস বর্ণনা করতাম আমল করতাম এই কথা বলেননি হাম্বাল এবং আব্দুর রহমানি বলতেছেন হাদিসের হাদিসের ক্ষেত্রে ক্ষেত্রে আমলে আমরা ঢিল ছাড় কখন দিতাম সেটা বর্ণনা করার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে নয় মুহাদ্দিসরা জাল হাদিস বর্ণনাই করতেন না এক নম্বর মূলনীতি তারা জাল হাদিস বর্ণনাই করতেন না দুই জয়ীফ হাদিস তারা বর্ণনা করতেন কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করতেন না তারা কোথাও বলেননি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে তারা বলেছেন তারা জয়ী ফাদিসের উপর আমল করতেন তারা জয়ীফ হাদিস বর্ণনা করতেন এই কথা বলেছেন যে আমরা জয়ীফ হাদিস বর্ণনা করতাম এটা আব্দুর রহমান বিন হেয়ালমো আলিমি এই সূক্ষ্ম বিষয়টা আমাদের ধরিয়ে দিয়েছেন যে এখানে আমল করার কথা নাই এখানে বর্ণনা করার কথা আছে সম্মানিত উপস্থিতির দ্বিতীয় জবাব যদি মেনেও নেই যে তারা জয়ীফ হাদিসের কথা বলেছেন তাহলে দ্বিতীয় সূক্ষ্ম জবাব হচ্ছে তাদের যুগে হাদিসের দুইটাই প্রকার ছিল এক হাদিস অথবা হাদিস জয়ীফ এর বাইরে হাসান বলে কোনো প্রকার তাদের নিকটে ছিল না পরবর্তীতে ইমাম তিরিমিজুরা হেমা হল্লার পরে আরেকটা তৃতীয় প্রকার আবির্ভাব হয় যাকে বলা হয় হাসান হাসান হচ্ছে এমন দুর্বল হাদিস আরো অনেক হাদিস আছে আরো অনেক আছে তখন ওই দুর্বল হাদিসকে বলা হয় হাসান তো যখন ইমাম আহমদ বিন হাম্বালে এই কথা বলেছেন তখন তার যুগে জয়ীফ এবং সহি দুটোই প্রকার ছিল হাসান বলে কোনো প্রকার ছিল না তার জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল মূলত হাসান যে হাসান পরবর্তীতে প্রকার হয়ে বের হয়ে এসেছে তাদের জয়ীফ দ্বারা উদ্দেশ্য ছিল হাসান হাদিস সত্যিকার জয়ীফ হাদিস নয় সত্যিকার দুর্বল হাদিস নয় এটা হচ্ছে দ্বিতীয় সূক্ষ্ম জবাব আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা তারপরও চেষ্টা করতেছি তিন নাম্বার কথা যারা বলে ফাজাইলে আমলে বা বিভিন্ন জায়গায় জয়ীফ হাদিসের উপর আমল করতে হবে তারা সকলেই তারা সকলেই তিনটে শর্ত দিয়েছে অথচ ওই তিনটে শর্ত কেউ মানে না এমন বিষয়ের জয়ীফ হাদিস যেই বিষয়ের আসল মূল ভিত্তি সরিয়েতে সাবেদ আছে যেমন জোহরের ছালাত সালাত সরিয়তে সাবেদ আছে পাঁচবার दिसक्त साल आदाय कर ले दुरबल हादीसा एमय पक्षे हम विषयते प्रमाणित